মালি লন্ডন শহরের হৈচৈ থেকে পাঁচ মাইল দূরে একটা ছোট্ট শহর যেমন শান্ত তেমন সুন্দর অভিজাত পরিবারের বহু মানুষের বাড়ি সেখানে এই গল্প হলো তেমনি এক অভিজাত পরিবারের তাদের সেই বাড়ির এত সৌন্দর্য যে তার তুলনামেলা ভার সেখানকার মালি লার্সন ছিল যেমনি পরিশ্রমী তেমনি ভালো তার পরিশ্রমে দুষ্প্রাপ্য সমস্ত ফুলের গাছ নানা রকম বাহারি লতা পাতা সেখানে পাথর বেছানো পথ ও দেওয়ালে ছেয়ে থাকত সেখানের বাগানে এমন সব ফল হতো এমন সব শাক সবজি হতো যার কোথাও হতো না আর এখানে ছিল একটা খুব সুন্দর গ্রিনহাউস। এই বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যেত আর এই বাড়ির মালিক সত্যি গর্বিত ছিল আর প্রত্যেক তারা এখানে বেড়াতে আমাদের কাছে কি স্টেট রয়েছে। ও তবে এটা বজায় রাখতে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এসবই হচ্ছে কঠিন পরিশ্রমের ফল বলতে গেলে এর সঙ্গে আমাদের পুরো পরিবারের নাম জড়িয়ে আছে আর এর থেকে আমরা যে সম্মান পাই তার তুলনায় এই কষ্ট আমাদের কাছে কিছুই না প্রভু আপনাকে স্বাগত জানাই প্রভু আমি একটি বিশেষ ধরনের মাটি এবং বিশেষ পদ্ধতি প্রয়োজন আর এই নিয়ে আমি অনেক মাস ধরে পড়াশুনো করছি দেখো যথেষ্ট হয়েছে লহন আমাদের কি কোনো ফসল হয়েছে ও হ্যাঁ এই যে আমি আপনার জন্য সেরাটা বেছে নিয়েছি আমি নিজেই বাছাই করেছি নিখুত আকৃতি আর নিখুত আকার আশা করি আপনি সেগুলো ধুয়ে এনেছেন সবেমাত্র ফ্রান্সের এই থেকে তুলে আনলাম। আপনি এগুলো এক্ষুনি গেটে ফেলুন আর আমাদের দেখান আপনার ভারতীয় আমগুলো কেমন আপনার এগুলো ইতিমধ্যে কাটা উচিত ছিল লার্সেন আমি দুঃখিত ম্যাম এক্ষুনি করছি খালি ধুয়ে ফেলুন পাঠাও আমি ইতিমধ্যে এসে গেছি বন্ধু হ্যালো তোমাকে দেখে খুব ভালো লাগলো এগুলো কি ভারতীয় আম নাকি আচ্ছা হুম এগুলো খুবই সুস্বাদু এত ভালো আম তো আমি কখনো খাইনি তা তুমি ভারতে কবে গেছিলে এগুলো ভারত থেকে আনা হয়নি লারসেনসার এখানি ফলিয়েছেন মানে আমাদের স্টেটে লারসেন তোমার কাজের কোনো তুলনাই হয় না লারসেন আপনার বাগানে কাজ নেই কোন ও ম্যাম আমি আমার মূল আমি আপনাকে বলছি আমার মনে হয় আপনি এখন বাগানে যেতে পারেন ও! ও! আমি কি বলবো, এত বড় বাগান রক্ষা সত্যিই ক্লান্ত আমি দেখুন আমি আগামীকাল রাতে আপনাদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাতে এসেছি আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না লর্ড কর্নওয়াল খুবই আনন্দের বিষয় আমরা অবশ্যই যাব। আর আমি সঙ্গে কিছু আম নিয়ে যেতে পারি লর্সেন একজন সত্যিকারের গুণী মানুষ না মোটেও নয় বরং এটি আমাদের পূর্বপুরুষদের যত ইচ্ছা তুমি নিয়ে যেতে পারো আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি পরের দিন রাতে লর্ড ও তার স্ত্রী লর্ড কর্ণওয়ালের বাড়িতে গেলেন প্রচুর খাবারের সাথে অতিথিদের আপেল এবং ন্যাশপাতি পরিবেশন করা হয়েছিল সত্যি তার না সত্যি আপেল আর ন্যাশপাতি সবচেয়ে শস্য এগুলো কি সব আপনার বাগানের আপনার মালির নাম কি লর্ড কর্ণাল ও আমার কোনো মালি নেই আমি একজনকে খুঁজছি আমরা এই ধরনের ফল আপনার বাগান থেকে পাব বলে আশা করেছিলাম লর্ড ম্যাক্সওয়েল ল অপমানিত হয়ে বাড়ি ফিরে এলেন লি আমার সঙ্গে দেখা করতে বলো আরো ভালো করে বাগান দেখাশোনা করতে হবে যেতে হবে নাম জন আর জিজ্ঞেস করুন কোথা থেকে এই ফল পেয়েছে সে তারপর চাষির কাছে জেনে নিও এত সুন্দর ফল ফলাতে কি করতে হয় বুঝেছ তুমি জন স্থানীয় বাজারে ঠিক আছে আমি এই মাত্র তাকে একটা ব্যাচ বিক্রি করেছি ও বলেছিল যে একটা বিশেষ অনুষ্ঠানের জন্য আপনি নাকি আপেল আর নাশপাতি চেয়েছিলেন আমি তো জানতামই না যে আপনারা ওখানেই যাবেন মানে এই ফলের জন্য তাহলে এই আপেল এবং নাশপাতিগুলি আমাদের বাগান থেকে এসেছিল পারবে তুমি প্রমাণ করতে এটা হ্যাঁ এই যে এই বিক্রির রসিদ আপনাকে অবশ্যই সেই ফল আগে খেয়ে দেখতে হবে কিন্তু আপনারা যখন এখানে এসেছিলেন তখন আমি যেগুলো আপনাদের দেখিয়েছিলাম আপনি বলেছিলেন যে ওগুলো ঠিকই আছে যথেষ্ট হয়েছে दिन रात परिश्रम करें शुदुम्रपनार कारण बागानी स्टेट सब चेन्दर बागान तबुओ तशंसा करार्जन एक शब्द बोलें जैकिंग शेष होगी गए नील पद्म गो देखी नील पद्म हाँ और यही खूब बसि चिंता करबें ना जतने जाते दीचे हमें कर পরদিন সকালে লর্ড ম্যাক্সওয়েল একটি জরুরি বার্তা পেল রাজা এবং রাজকন্যা রাজকন্যা চেয়েছে গিয়ে দেখা করে কি রাজা এবং আমাকে এলাবামার ব্যবসার ব্যাপারে কথা বলতে প্রাসাদের ডেকে পাঠিয়েছেন আপনাকে এখনই চলে যেতে হবে আমি আপনাকে সাহায্য করছি ঠিক আছে আমি কি রাজকনার জন্য উপহার নিয়ে যাব না কিন্তু তার জন্যে কি আপনার সময় আছে হাতে রাজকন্যা বিরল ফুলের মিশ্রণ পছন্দ করেন লরেন্সকে পাঠাও। বাগান থেকে বিরল ফুল আনতে বলা হল এবং সে লর্ড ম্যাক্সোয়েলের কাছে তার নীল পদ্ম নিয়ে এল আপনি কি নিশ্চিত যে এটা বিরল হ্যাঁ লিপ এটা শুধু ভারত আর তিব্বতের উঁচু পর্বতমালাতেই পাওয়া যায় তবে আমি যথেষ্ট অনুরোধ করেছিলেন রয়্যাল ফ্যামিলি গত বছর আমাদের তরমুজ পছন্দ করেছিল আপনার কাছে প্রমাণ আছে ও এই সকালে এটি রাজকন্যা আমাকে পাঠিয়েছিলেন স্যার আমরা চেখে দেখার পর সেটা পাঠানো উচিত ছিল তবে আপনি বলেছিলেন যে খেতে ভালো ছিল গত গ্রীষ্মে রাজার বাগানের মালির ফসল ভালো হয়নি তাই তিনি আমাকে কিছু পাঠাতে বলেছিলেন আর তিনি সেগুলো শেফ রাজ পরিবারের কাছে নিয়ে গেছিলেন এত কথা বলার কোন দরকার নেই তুমি এখন বেরিয়ে পড়ো বুঝলে বিদায় প্রিয় তোর মুখে দাও লর্ড ম্যাক্সয়েল ফুলটি রাজকন্যাকে উপহার দিল এবং সে খুবই খুশি হলো কনফারেন্স টেবিলের ঠিক মাঝখানে আপনি যে ফুল দিয়েছেন সেটা খুবই সাধারণ তাই নাকি এভাবে লসেন আপনাকে বোকা বানানো লর্ড একজন মালি আছেন আমি জানি যে লসেনের চেয়েও ভালো দয়া করে আমাকে এই পুরনো মরা গাছগুলো কাটতে দিন আমি এখানে ওটস এর গাছ পুতবো আর প্রচুর পাখি দানা খেতে বাগানে আসবে এবং বাগানটা তাদের কলরবে একেবারে ভরে যাবে আমি ভেবেছি ল ভুলে যাবেন না যে এই বাগানটি শুধু আমার পরিবারের কিভাবে চালাতে হবে আমি তোমার কাছে জানতে চাইব না আমি দুঃখিত স্যার আপনি আর এখানে বেশি দিন থাকবেন না আমাদের কাছে অন্য একজন মালি পাঠাচ্ছেন আমার প্রিয় বন্ধু তাই আপনার আর প্রয়োজন হবে না আমাদের স্যার আপনি রাজকন্যাকে দেওয়ার জন্য একটি সাধারণ ফুল দিয়েছিলেন আর সেটা বিরল বলেছেন আর এখন তার জন্য আমায় রাজকুমারীর কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখতে হবে তবে স্যার আর কথা বাড়িয়ে লাভ নেই আপনি আসতে পারেন অনেক কষ্টে সেই বাগান ছেড়ে চলে যেতে হলো যে বাগান সে এত বছর ধরে নিজের মতো করে সাজিয়েছিল এদিকে লর্ড ম্যাক্সওয়েল রাজকন্যার কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি এ রাজকন্যা দুঃখের সাথে আমি আপনাকে জানাতে চাই যে প্রাসাদে আমার সাম্প্রতিক সফরে আমি আপনাকে যে নীল নীলপদ্ম দিয়েছিলাম তা বিরল ছিল না যেমনটি আমি আপনাকে বলেছিলাম আমি এর জন্য ক্ষমা প্রার্থী এবং আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন এবং বুঝতে পারবেন যে আপনার সামনে ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না এতি লর্ড ম্যাক্সওয়েল প্রিয় লর্ড ম্যাক্সওয়েল আমি জানি আপনি আমাকে যে ফুল উপহার দিয়েছেন তা সত্যিই বিরল ভারতে এবং তিব্বতে এটি প্রচুর পাওয়া গেলেও বিশ্বের যে অংশে আমরা থাকি সেখানে এটি বিরল এবং সত্যিই অবিশ্বাস্য যে আপনার মালি লারসন এই জলবায়ুতে এটি তৈরি করতে পেরেছে এজন্যে তাকে অবশ্যই প্রশংসা করা উচিত আমি আপনার এস্টেট এবং লারসেনের বাগান সম্পর্কে এত প্রশংসা শুনেছি যে আমি নিজে সেটি দেখতে চাই এই বছরের শেষের দিকে পরবর্তী গ্রীষ্মে আমি সেখানে আসতে চাই নিশ্চয়ই আপনার অসুবিধে হবে না ইতি রাজকুমারী ফ্লোরা রাজকন্যা আসবে বলে অনেক প্রস্তুতি নেওয়া হল নতুন বীজ সংগ্রহ করা হলো। নতুন ফুল কেনা হলো। ম্যাক্সওয়েলের উদ্যানের জন্যে এলো নতুন মালি লারসেনের কথা কেউ মনেই করল না এটা চিরকালেই তাদেরই বাগান থেকে গেল এদিকে লারসেন তখন লর্ড কর্ণয়ালের বাগানে কাজ পেয়েছে এবং তার জাদুতে সেই বাগান হয়ে উঠল অপরূপ এক বছর কেটে গেল আবার গ্রীষ্ম এল এবং ম্যাক্সওয়েল রাজকন্যার সাথে দেখা করার জন্যে অপেক্ষায় ছিল থামো গারোযান গাড়ি থামাও যাতে পারে পৌঁছে গেছি কিন্তু আমি নিশ্চিত যে এটাই সেই জায়গা এটাই হলো সারা দেশের সবচেয়ে সুন্দর উদ্যান এটাই সেই লারসেনের হাতের জাদু এই বাগান দেখে বোঝা যাচ্ছে যে তুমি কত মন দিয়ে কাজ করো তোমার কাছে কি আমার প্রিয় তরমুজ আছে হ্যাঁ আমি এখনই বাইরে নিয়ে আসছি এদিকে গারোয়ান গিয়ে লর্ড ম্যাক্সুয়েলকে খবর দিল যে রাজকন্যা এসে গেছে তারা সঙ্গে সঙ্গে লর্ড কর্ণয়াল এর এস্টেটে গেল প্রিন্সেস ফ্লোরা আমার বাগানটা বাহারের কিছুটা উপরে রয়েছে তাই নাকি কিন্তু লারসেন তো এখানে রয়েছে তখন রাজকন্যাকে জানানো হল যে কিভাবে লার্সেনকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে একটি সাধারণ ফুল রাজকন্যাকে উপহার দেওয়ার জন্যে রাজকন্যা ফ্লোরা কষ্ট পেল এবং বুঝলো যে ম্যাক্সওয়েল কতটা স্বার্থপর আর সে কখনও লার্সেনকে তার কাজের জন্যে প্রশংসা করে না সে সিদ্ধান্ত নিল এটা ঠিক করতেই হবে লার্সেন তোমার মতো প্রতিভা আমি আর কোনও মালির মধ্যে দেখিনি আমি তোমাকে একটা বাগান আর বাড়ি উপহার দিতে চাই যেখানে তুমি নিজের মনের মতো বাগান করতে পারবে আশা করি সেটাই তোমার ইচ্ছে আর রাজকোষ থেকে তোমাকে সব খরচ দেওয়া হবে আর যারা তা দেখবে সবাই নাম দেবে লারসেনের স্বর্গোদান আর সারা দেশে এই নামেই পরিচিত হবে শেষ পর্যন্ত লারসেন তার উপযুক্ত প্রশংসা পেলো